ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن ياسهما فإنه لا يضر إلا نفسا ولا يضر الله شيئا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِنَّ يَبُلُغَنَّ عِنْدَكَ الْكِبَىٰ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لهما, لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرُهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَقْفِذْ لَهُمَا جَنَاحَ الظُّلِّ مِنَ الرَّحْمَةِ হম্ম মৌলানা মোহাম্মদারিকম সৈন্য মৌলানা মোহাম্মদ সইদিন মৌলানা মোহাম্মদারিকম بعدد كل معلوم لك ما تحب ربنا وترضى بأن يصلى عليه رب شرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي اللهم سبحانك لا علمنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعيل والعمل والحدي والنية সালিন হজরতে সদরে মহতরম হজরাতে ওলামাই বুজুগান ও বেড়াদানি ইসলাম আল্লাহাকুকর আল্লাফাক মেহরবানি করে আমাদের মধ্যে কিছু বন্দাকে এই চট্টগ্রাম জমিতুল ফালা ময়দানের ঐতিহাসিক তিন দিন ব্যাপী পবিত্র ইসলামী সম্মেলনের শেষ দিনে শেষ অধিবেশনে যোগদান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমাকে চি বিষয় দেওয়া হয়েছে হকুকুল ওয়ালেদাইন সম্বন্ধে কিছু আরস করার জন্য এই জন্য আমি কোরানে ফাঁকের সুরায় বনি ইসরায়েলের ওই আয়াতটাই তেলবাদ করেছি যে আয়াতে ফাক দ্বারা আল্লাহ সোবান তালা আমাদেরকে মা বাপের অধিকার সম্বন্ধে বিস্তারিত বয়ান করেছেন আল্লাহাক করেন্লাহু আল্লাহাকের এই ফয়সালা এই সিদ্ধান্ত যে অবাদত একমাত্র আল্লাহর আর কারো আবাদত হইতে পারে না जेटा के अब मुरुब्बिया ने कैराम तरहदे खाल कर आल्लाकेफातर मध्य गायरोल्ला प्रकार अंश माना जाए आल्लाह बंदाराप्य एबाद इम्र आल्ला कारो जन्म तुम्हरा एहसान करो এহসান শব্দটা আরবি হাসানন হোসনুন থেকে আসছে হাসানান মানে সুন্দর আর এহসান মানে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ মার্জিত চালচলন আবার এই অহসান শব্দ আল্লাহাকের সানও আসছে আম্বিয়া আলম সালামের সানও আসছে মুরব্বীদের সানেও আসছে মা বাবার সানে আসছে আল্লাহ ফাঁকের সঙ্গে এহসান করার মানে হাদিফ শরীফে মসুর হাদিফে জিব্রাইলের মধ্যে আল্লাহ হাবিফ তফসিল করেছেন আল্লাহ ফাঁকের সঙ্গে এহসান করার মানে বন্দা আল্লাহ ফাঁকে করবে এই অবস্থায় যেন সে আল্লাহকে দেখতেছে পাইনলাম তাকুন তর পাই না হুইয়ারাক যদিও তুমি আল্লাহকে দেখছো না এই কথা অন্তরে বদ্যমূল থাকতেও যে আল্লাহাক আমাকে দেখতেছেন এই অহসান সংক্রান্ত হাদিসের তো জি ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহ সব্বির আহমদ উসমানী রহমতুল্লাহলেই আমাদের হেবাদতের মধ্যে সবচেয়ে বড় হেবাদত নামাজ যে নামাজ পড়ে তার নাম নামাজি এই নামাজিদেরকে তিন ভাগে ভাগ করছেন এক ভাগ নামাজি প্রথম শ্রেণীর নামাজি আরেক ভাগ দ্বিতীয় শ্রেণীর নামাজি আরেক ভাগ তৃতীয় শ্রেণীর নামাজি তৃতীয় শ্রেণীর পরে আর কোন শ্রেণী নাই তৃতীয় শ্রেণী পর্যন্ত যে পৌঁছতে পারে নাই তাই সে ফেল নামাজি আল্লামা ওসমানী বলেন প্রথম শ্রেণীর নামাজি হয়েছে আম্বিয়ালসালাম যেহেতু দরজা হসান হইল আমার সামনে আসেন देखी बंदर कलम हाब ए पर्या पहुंचाई पर्या पहुंचारिश दियाबंदी शरवियर बुजुर्गरा तरीकते विभिन्न अजीबा साधना मोजहदा चालू करतेमूसलम यह समस्त अजीबा मुशाह उर्धे আল্লাহ সোমানা তার সরাসরি ছাত্র এই জন্য আম্বিয়া আলাইসালাম নামাজে আল্লাহ ফাকে আল্লাহ তাজাল্লিকে সরাসরি দেখতেন আম্বিয়া আলমুসালাম কথা হুজরে ফুল্লাহলাম নামাজে আল্লাহ ফাঁকে তাজাল্লি দেখতেন তার প্রমাণ দিয়েছেন আল্লাহ এ হাদিস দিয়া করিস লম্বা হাতিসের অংশ খুব বিভাগ এলেই যে মিন দুনিয়া এখন করেন তোমাদের এই দুনিয়াতে যত বস্তু আছে এই সমস্ত বস্তুর মধ্যে আমার কাছে তিনটা জিনিস অতি প্রিয় আত্মৃ খুশবু অন্বেষা আমার বিবিগণ বা মাতৃজাতি বা কোরত আইনি ফিস নামাজে আমার চোখ জুড়ায় এখানে লক্ষণীয় কথা আল্লাহ রসুল সাল্লাহামী কথা বলেন নাই যে নামাজে আমার মন জুড়ায় অন্তর জুড়ায় কলিজা জুড়ায় প্রাণ জুড়ায় এ নাটক পিছনে নামাজ আমার চোখ জুড়ায় আমরা দুনিয়ার অনেক কিছু দেখলে আমাদের চোখ জুড়ায় কারো চোখ জুড়ায় সিনেমা দেখলে কারো জুলা জোড়ায় ফুলবাগান দেখলে কারো শোক জোড়ায় সুন্দর বিবি দেখলে কারো শোক জোড়ায় টাকার বান্ডেল দেখলে কারো শোক জোড়ায় ছেলে মেয়েগুলা নাদুস অবস্থায় ভালো চললে আর আল্লাহ রসুল আমার চোখ জোড়ায় নামাজে মানুষ চোখ জুড়ায় কখন বলে যার অন্তরে যা চায় যার অন্তরে যাকে পাইতে চায় তাকে যখন প্রাণ বই দেখে তখন আলহামদুলিল্লাহ চোখ জুড়েছে তো পাইগাম্বরের মনে যাকে দেখতে চায় তাকে নামাজে দেখা যায় তাই বলছেন নামাজে আমার চোখ জুড়ায় পাইগাম্বর মনে দুনিয়ার অন্য কিছু বেশি দেখার জন্য বস্তু দেখার জন্য আগ্রহী না মা সুখে হাকি কি রব্বল দেখার জন্য পাইজাম্বরের মন আগ্রহী তো নামাজে দাঁড়াইলে তাই দেখতে পারেনি যিনি হুজুর করেন করোনা তো আইনি নামাজে আমার চোখ জুড়ায় এটা পাইজাম্বর জন্য আল্লাহ ফাঁকের তাজাল্লি এবাদতের মধ্যে দেখতে পাওয়া এটা পয়ম্বর জন্য খাস অন্য কারো পক্ষে সম্ভব নয় দ্বিতীয় শ্রেণীর নামাজ আউলিয়ায় কেন নামাজ নামাজে দাঁড়াইলে যদিও আল্লাহ ফাঁকের তাজাল্লি দেখেন না দেখার একটা ভাব হয় মেজদা খাদিসের এই অংশ আনতা কান না কাজানের দিন নামাজে দাঁড়াইলে আল্লাহকে তাজালি না এই দেখতেছি এই দেখতেছি এই দেখতেছি ভাব যায় এটা অর্থ হল কান নাকা এরকম একটা ভাবের দ্বারা আল্লাহর এরকম ডুবে যান যে দুই রেখাত নামাজের আজ খতম হয়ে যায় খবর থাকে না এই জিন্নই তারা বলছেন যে নামাজের যে মজা আছে এই মজা অন্য কিছুতে নাই হজরত শাহ হজর রহমানগঞ্জে মুরদাবাজির রহমদ্দুল্লাহ ইলে যিনি আমাদের দাদা মুরব্বী হজরত শাহেখল আরেবল আইজান হজরত মদনির অহমিতের কি ফি সাফ হজমানগঞ্জে মুরদাবাজি এক সময়ে হজরতির সঙ্গে সাক্ষাতের সময় বলছিলেন একান্তে বসিয়া নিয়ে আশাভালি কাহানি কি বাত নেই হয় মগর তুচ্ছে কাহাত হি কথা সবার সামনে বলা যায় না তোমাকে পাহা বুলতে মনে চা है কথা জন্নত কাজা বরক হা মজা বরহ হমে যু মজা হয় কেমন বেস্ট মজাও ঠিক হাউজে কৌশল মজাও ঠিক কিন্তু নামে মজা সে বাবা এজাও কিছুতেই নেই জন্নত নাই হাউজে কৌশল ও নেই মব सजदे में जाता हूं अल्लाह रक्बर बोले जखन मुझे जाहस होता है आलमी मुझे प्यार कर रहा है हमार अनुमान है आल्ला मुखे जन के चुमा दी एम मजा पाई बुझे गए दिन हम मध्य एक प्रासंगिक कथा दामी खाद्य हजम करते खोज विशक्ति मजबूतता को लागे जार फैटे आगे थकेोसा এ দুধ আর ঘি খাইলে তার ডাইরিয়া হইব এটা দুধের দোষণা ঘির দোষণা দোষ তার ভ্যাটের ঠিক না বুজুর্গানের দিনের এইসব কথা শুনলে অনেকের বধসবি হয় যারা হেলমেট আসা ভূপ তথা বুজুর্গদের মোকাম সম্বন্ধে বিলকুল অজ্ঞ আর নিজেদেরকে অনেক কিছু ভাবে এদের ডায়রিয়া হয় ইমানি ডায়রিয়া যখন আমাকে এ ঘটনা শোনার পরে এক ব্যক্তি প্রশ্ন করছিল যে দেখো কথাটা অত্যন্ত অতিরঞ্জিত কেমনে আমি যদি কই গরুবস্তুর থেকে ছাগলের বস্তু বেশি মজা তার অর্থ হবে গরু বস্তুও খাইছি ছাগলের বস্তুও খাইছি দুইটা খাওয়া কর বলতে পারি কোনটা বেশি মজা যদি সকল বস্তুর জীবনে নাই খাই আর যদি কই সহলে বস্তু দিন গরু বুঝতো বেশি মজা কথাটা খাটলি খাটে না এখন সাফবাজার মুরাদ রহমতুল্লাহ যত বড় বুজুগই হোক তিনি কাউসার পানি পাইবেন ময়দানে হাসরে জান্নাতের মজা পাবেন জাননাতে গেলে এগুলা না ফাইতে কেমনি করলেন যে বেস্টের মজাও ঠিক কাউসারের মজাও ঠিক নামাজের যে মজা আছে এটা জাননাতেও নাই কাউসারের মধ্যেও নাই কথাটা ঐতিঞ্জিত হয়েছে আমি ঠিক একথা নিয়ে আমার মুরব্বির আশ্রয় নিয়েছি আমার মুরব্বী আমার শায়স কাহমতুল্লাহলে কি যখন এ আজকাল করলাম। হুজুর সব বরাবর করি কর তোমার কে অনুমতি দিল এই কিতাব পড়া তোমার কি এই কিতাব পড়া যোগ্যতা এখনো আসছে মানে মনে করি দাওরা ফাঁস করলাম টাইটেল ফাঁস করলাম এখনো ওয়াজ করি এমন এই উর্দু কিতাব পড়ার যোগ্যতা আসে হুজুরে কি কর কিন্তু বুজুর্গের সামনে তো প্রশ্ন চলে না সুপেসি বা তোমার তো বদ আমি পেলাম যে হুজুর আসলে বদ আরোজনে প্রশ্ন করছি এই আমিও করি আমি উত্তর দিতে ভাইতেছি না উচ্চাঙ্গের পড়তে হইলে বিশেষ মোকামে পৌঁছতে হয় মুরব্বীর অনুমতি নিয়ে ভরতে হয় বিনামূলিত ভরলে বিপুদে ভরবা হুজুর তো বদজম কারণে তো ডাক্তারের কাছে আইসি ঠিক আছে তাহলে শুনো তো হুজুর আগে একটা হুজরুল থেকে সরস খায়রুল উমাম সুতরাং হুজুর উম্মতের অলি অন্য নবীর অলির থেকে সরস ঠিক আবার মহিলা অলির থেকে পুরুষ অলি সরস কারণ মহিলা অলি যত বড় অলি হোক কারো ফির হওয়ার যোগ্যতা রাখে না একজন মহিলা অলি আল্লাহ যত নৈপত্যই লাভ করুক আরেকজনে মুর্শেদ হইতে পারে না কিন্তু পুরুষ নিজে বুঝুর্গ হইয়া আরেকজনে মুর্শিদ হইতে পারে মহিলা যে কারো মুর্শিদ হইতে পারে না এই চিহ্ন আমাদের বুজুগরা তৈরি করতে কোন সময় কোন মহিলাকে ফেলা করতেন আল্লাহ কোনো রুপি হওয়া নেতৃত্বে আসা সৃষ্টিগত কৌশলই বিপরীত যাক এই দৃষ্টিতে মহিলা অলি থেকে পুরুষ অলি সরস কতকলা বুঝে আছি তো এরপর হুজুর কলিন শুনো আমাদের বুজুরগেরা দুনিয়াতে আসছেন হুজুর দুনিয়া থেকে বিদায় আমার অনেক পরে আগের যুগের নবীরা তাদের উন্মতেরা অলিরা দুনিয়াতে আসছে হুজুর দুনিয়াতে আসার আগে সুতরাং হুজরুর উন্মতের অলিদের কোন ঘটনা নির্দিষ্টভাবে কোরআনে থাকা সম্ভব না কিন্তু হুজর হুজরবর্তী নবীদের বা তাদের উন্মতের কোনো ঘটনায় নির্দিষ্টভাবে কোরআনে ফাটে থাকা স্বাভাবিক বলি স্টেজের প্যাগম্বর হজরত জাকারি আলাইস্লাম জাকারি আলাইসলামের উম্মদ হজরত মরিয়ম আল্লাহ ফাঁকের বাসা তাকে বলা হয়েছে তবে মহিলা তিনি বাইটল মদ্রাসরী হজরত জাকারি আলাইসামের থাকতেন একদিন দেখলেন হজরত মরিয়মের পাশে বিভিন্ন ফলফুরুট তার চামড়া যেটা সে সময় সেই দেশে ছিল না দেখে হজা কারিয়া আশ্চর্যবোধ করিলেন জিজ্ঞাসা করি বেশি ইয়া মারিয়াম আন্না লাকে হাজা আসনা করার ছিল ইয়া মারিয়াম আন্না লাকে হাজা হে মরিয়াম প্রত্যেকে এই আসলো তোমার কাছে ওত্যেকে মরিয়াম জবাব দিলেন এটা আল্লাহর ফক থেকে জান্ন থেকে ফিরে তারা আনছে আল্লাহ তার বন্দামদের ডাকে চান বন্দা বান্দির মধ্যে বিনয় হিসাবে জান্নাতের রিজিক থাকেন এই কথা করল শরীফে আছে বুঝে গেল আল্লাহ শোভানা তারা অভ্যাস আছে বন্দাদের প্রতি খুশি হইলে দুনিয়াতে বেড়েসের থেকে খোরাক পাঠায় আসেনি এখন তুমি বলো সেলের পাইডাম্বরের মহিলা অলির জন্য যদি আল্লাহ জান্নাদের খোরাক পাঠাইতে পারেন হুজরে পাটুর উম্মতের পুরুষ অলির জন্য পাঠায় না কি করি বুঝলাম আমি তো একথা আমরা পরিষ্কার বুদ্ধি শাহ ফজরহামানগঞ্জে মুরাদী ওই পর্যায়ের বুজুর্গ ছিলেন যিনি জন্নাতের খোঁড়াকও হয়েছেন কাউসারের পানিও হয়েছেন এই জন্য তিনি বলছেন জন্নাত মজা বর হক কা নামাজে আল্লাহকে দেখতেছি এই দেখতেছি এই পাইতেছি এই পাইতেছি এই হাবাবে তবে দেখে না দেখাবর জন্য খাস এই জন্য হুজুর সাল্লা সাহাবাই কারণকে বলছিলেন সল্লুক আমার আই তুমুন আমার সাহাবারা তোমরা আমার ফল এভাবে যেভাবে আমাকে ভরতে দেখো আমি ভর্তিছি আমাদের মুরবী হাজত ফতিবা আজম রহমদ তুলে হাদিসের ব্যাখ্যা এভাবে করতেন আল্লাহ রসুল যদি কইত সল্লুকা সলাতি আমার মতো নামাজ পড় তাইলে উন্মতের উপায় ছিল না কারণ কোথায় পাইগাম্বরের নামাজ কোথায় উম্মতের নামাজ পাইগাম্বর সজদা করতেন জমিনে এটা করত আসে মনলাইন উম্মত সে পর্যায়ে পৌঁছা সম্ভব নয় এই জন্য কিছু দয়া করে লম্বা করেই কইছেন আমি আমার নামাজ পড়তেছি তোমরা সাইয়া থাকো তোমরা আমার নামাজের মতো ভর্তি পাইবে না যেটুক দেখো সেটুকু অনুসরণ করো সল্লুক আমার আয় তুমুন পরিষ্কার প্রমাণ দেয় নবী উন্মতের মেয়ের হক না আইনে হক নবী যদি মেয়ে হতো তাহলে দুনিয়ার একটা উন্মতের নামাজও হতো না কারণ নবীর মাফে নামাজ পড়ার মাত্র পক্ষে সম্ভব নয় সুতরাং মেয়ারে হক সাহবাই কেরাম হুজুর মুজরে হক আইনে হক আউলিয়াই নামাজে দাঁড়াইলে এরকম মজা পাইতেন এই আল্লাহকে দেখতেছি এই দেখতেছি ঠিক লাইলাত মধ্যে স্বামীর কাছে নতুন দিদি আশে আসে করি টাইমটা আনতে দাঁড়ে যে মজা আল্লাহ আমাদের দাঁড়াইলে এই মজা পাই এটা সেকেন্ড ক্লাসের নামাজ থার্ড ক্লাসের নামাজ আম মুসল্লিদের তারা আল্লাহ ফাকরে দেখেও না দেখার হাববাবও হয় না তবে আল্লাহ ফাকের সাইয়া এটা তাদের কলবে জাগ্রত থাকে পাইলাম তাকুন তারা রাক মিন যে কলমে নামাজে দাঁড়ালি আমার আল্লাহ এই অবস্থা তাদের মনে পুরা সময় বিদ্যমান থাকে মন দিকে সাইটে লাগলে যাইতে লাগলে কারণ মন দেবে যাস মালিক তোর দিকে যাস করি এ কেউ ফিরিয়ে আনে এতে নামাজও হয় জেহাদের স্বভাবও হয় এটা থার্ড নামাজ এখন নিজের মনের সঙ্গে বুঝাবড়া করুন যে আমি যে নামাজ পড়ি কন ক্লাসে আসি ফার্স্ট ক্লাস তো নয় সেকেন্ড ক্লাসও আমার পক্ষে সম্ভব না থার্ড ক্লাসও থাকতে পারতেছি না আমার মরিবা আমার দিকে সাইয়া রয়েছে এই কথাটাকে আমাদের অন্তরে বদনমূল থাকে একটা অন্তরে বদ্ধমূল করার জন্যই তৈরি করতে রোজিবা দরজা এসান অর্জন করে ওই আসল উদ্দেশ্য আল্লাহ ফাঁকের সানে এসানের মানি হয় এটা নবীর শানে এসান করার মানে নবীর এত নবীর তরিকা সুন্নত এত সুন্দরভাবে আদায় করা যাতে আল্লাহ আল্লাহ রসুল খুশি হন আল্লাম আল্লাহ যদি খুশি না হন এটা এই এত মধ্যে পড়বে না আর মা বাবা তা প্রতি এমন ভাবে চলা যেন কোন অবস্থাতেই তাদের মানে মনে তিন পরিমাণ ব্যথা না আসে সবসময় তারা খুশি থাকেন এই জন্য এসানের অর্থাৎ এনসাফা বলা হয় নাই মা বাবার সঙ্গে এনসাফ করো একে বলা হয় নাই ভালো হয়েছে অহসান করো এনসাফ মানে যুক্তিসঙ্গত বিচার মতো যা পাওয়া তা দেওয়া অহসান বলা হয় কোনো বিচার নাই কোনো যুক্তি নাই মা বাপ যেমনে খুশি এমনে দেওয়া এমনি চলা অনেক কারণ কারো আবাদ এমন হইতে পারে বুড়া বয়সে এদের সাধারণ জ্ঞান কমে যায় বার্ধিকের কারণে ছেলে মেয়েদের মধ্যে কোন একটাকে বেশি আদর করে সাধারণত ছোটটার প্রতি আদর বেশি থাকে তখন বড়গুলা মনে মনে ব্যতীত হয় তো ছোটটার জন্য যখন বেশি আদর সেই সাথে আমরা বুঝতাম না তাহলে সে অ্যাসানের মধ্যে না এনসাপে চলে গেছে মা বাবার জন্য অ্যানসাফ হবে না অ্যাসান হবে হাত তাকে মা বাপ যদি কাফের বেতিন হয় তাহলেও মা বাবার সামনে কথা বলার অধিকার সরিয়ে ছেলে মেয়েকে দেয় নাই তাহলে মা বাবার সংঘর্ষ ব্যবহার করতে হবে যদিও কুহুরা কিন্তু তাদের অবস্থায় চিন্তা করতে হবে এবং সুন্দর মোলায় তাকে হ্যাডাতের প্রয়োগ করা যাবে না আল্লাহাক স্বয়ং এখানে ব্যাখ্যা দিচ্ছেন যদি তোমাদের সামনে তোমাদের মা বাপ বৃত্ত বয়সে পৌঁছেন মা বাপ দুজন বা কোনো একজন আল্লাহবাক তফসিল করি পেতেছেন উভয়ে হোক বা কোনো একজন হোক বৃত্ত বয়সে মানুষের কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকে না অবস্থা পরিবর্তনশীল হয় আর সময় বুকা বড়ি যায় তখন তোমরা এমন ব্যবহার দেখো না যাতে মা বাপ উ বলতে হয় আহ বলতে পারে বা তুমিও মা বাবার সামনে তার কোন ব্যবহারের বিরক্ত হইয়া উফ করিয় না ধমক দিয়া ঝিলকাইয়া মা বাপকে কিছু বলা যাবে না মা বাবার সামনে বড় কথা কড়া কথা বলা হারামকা কৌলনকারি মা তাদের সঙ্গে সব সময় উত্তম কথা সুন্দর কথা মুলাইম কথা বলবে যে ব্যক্তি তার বৃদ্ধ বাড় করলেন যে বুঝু আমরা যদি দৈনিক একশোবার নজর করি আল্লাহ নবী ফরমান একশোটা হজের স্বভাব পাইবা শুধু ভক্তির শরীর খুশির সহিত নজর করিলে এই স্বভাব এতে বুঝলেন মা বাপ কত বলো না কিন্তু বর্তমান যুগে অনেকের মা বাপ হয়তো অশিক্ষিত আর ছেলে শিক্ষিত হইয়া ডিগ্রিওয়ালা হইয়া ব্যারিস্টার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া বড় হইয়া শহরে বাড়িবার করছে এখন মা বাপ বুড়া গ্রামে পড়ে আছে খুশখবর তো রাখেই না জীবিনিয়া বড় আরামে শহরে বাস করে বুড়া বাপ দেখতে গেছে গ্রাম্য মানুষ আরো মূর্খ আবসবর মহিলা ইস্তরিকা আর কল না দোয়াও ঠিক না এই অবস্থায় ছেলের বাসায় গেছে দেখতে ছেলে বড় সাহেব বড় অন্যান্য বন্ধু গল্প করতেছে এখানে যাই বাপে গ্রাম্য বাসায় কারণ বন্ধুরা জিজ্ঞাসা করে একে কে সে উত্তর দেয় আমার হাউসেন্ট আমাদের গ্রাম্য সাকরকারে আমাকে নাম ধরি কর এই জাতীয় ঘটনা বাস্তব কাল্পনিক না যখন মা বাপ এমন কোন কাজ করে ফেলেন যে কাজে अहमाना जा लज्जा देा जाए कवस्थाएं लज्जा जानको व्यवहार का दया कबुल करते चिंता करते हम जब छोट सिल सामान्य एक कथा जेको हत्या बेपार निया मा बाप कत दाली আমার মায়ের মুখে একটা ঘটনা শুনছিলাম এটা কাল্প বাস্তব ঘটনা আমাদের গ্রামে এক লোক কামলাগিরি করত মূর্খ মানুষ কামলাগিরি বুঝেন দি ওই বাঁশ ব্যাট কেটা মানুষের ঘর মেরামত করা কাঁসা ঘর এদেরকে আমাদের আঞ্চলিক পরিবেশে পয় কামলা যে কামলাগিরি করে বেটা জোয়ান বয়স ওই ব্যাট ফাঁসতেছে বাচ্চা আছে সাড়ে পাঁচ বছরের পাশে বসা এখন গাছের মাঝে কাকে ডাক দেয় বাচ্চা কব্বা এটা কি আব্বা আবার এটা কি যতবার ছেলে জিজ্ঞাসা করে এতবারই উত্তর দেয় আরো ব্যাচের মাঝে দেয় যতবার প্রশ্ন করছে এতগুলা গিরা ঘটছে जवान स्थानीय বুড়া বাবার এর কথা মনে রয়েছে আসে আছি গাছের কি দেখা যায় কাউয়া কত কমরা আবার কয় কি দেখা যায় তিনবার জিজ্ঞাসা করি আমরা কি দরকার বই না তাই খালি দমক এখন বুড়া আস্তে আস্তে যাইয়া ওই বছর আগের ব্যথিটা বাইর গণস এখানে কটা গিরে আসে তো কি ব্যাপার গলিগাও বাউন্নটা এই টাকায় বসি আমি ব্যাট তোলেছিলাম তুমি বাচ্চা ছিলা এই কাবুবার কথা বাউন্নবার কুছো আমি রাগ করিনি প্রত্যেকবার আদর্শ জব বাবা কাবুয়া আজ তিনবারের সঙ্গে রাগ করি গেলা তখন ছেলে বায়ের ফের পায়ের ভয়ে বসে বাবের না বলে মাফ করে দিল যাবৎ তবু ভালো ছেলে আল্লাহাদ করতেছেন রহমা কবি বলেন তোমার ছেলেও আবুজ তোমার বাবু অবুজ বুড়ো হওয়ার কারণে ছেলেও আবুজ বাবু অবুজ দুজের ভাত্তৃক্য আছে তারা ছেলে এমন অবুষ যে কদিন পরে বুঝ আসবে আর বুড়ো এমন অবুষ আর জীবনে বুঝ আসবে না অবুজ অবস্থায় কবরে যাবে একথা চিন্তা করি তাদের প্রতি রোহন করা উচিত তো মা বাপ করা আমাদের জন্য খরচ কিন্তু আল্লা আপাদতের বিনিময়ে নয় সৈয়ত নষ্ট করে নয় শৈরতের সীমা রক্ষা করে মা বাবের খ্যাত বোধ করার সন্তানের জন্য খরচ বলেন কোন ব্যক্তি স্ত্রী তালাক দেব বড় জঘন্য কাম আবগা জন্ম বা হাত মোবাইল মধ্যে নিকৃষ্ট কাম কিন্তু জন্ম বাপ তার জোয়ান শ্রেণীকে যদি হুকুম করে এ বউ তালাক দাও তাহলে জওয়ান সেলের প্রতি বউ তারাক দাও আজিব হইয়া যায় ইব্রাহিম আলাইস্লাম আছে কালে তিনি গেছিলেন দেখার জন্য যাই নাই বউ কই গেছে গেছে এর ব্যবহারে হজত খলিয়াল ইসলাম খুশি হইতে পারেন নাই বলে যে ইসমাইলি কইও ঘরের শোকট বদলে তো কইও ঘরের আইছিল বি কথা একটা কইছে ঘরের শোকট বদলবার কথা আল্লাহ নবী হজব ইসমাইল গভীর তোমাকে আর রাখা যাবে না এগুলো আমার আব্বা শোকট বদলাবার কথা কো ইন্ডিত দিকে তোমার বিদায় চলে যাও ইসমাইলাম তাকে তালাক দিয়ে দিলেন এরপরে আরেক বিয়ে করলেন আবারও ইব্রাহম আসলেন আজ ইসমাইসলাম বাড়িতে নাই এর ব্যাপারে হাজতে ইব্রাহম সালাম খুশি হইলেন বললেন কইও যত্ন করে চলে গেলেন ইস্পান আসার পরে বিবি কয় আমার শ্বশুর সাহিত্য করতে গেছেন আপনাকে তোমার ব্যবহার আমার আব্বা খুশি তো আব্বা ইঙ্গিত দিচ্ছে সরাসরি অনেক দেন নাই তারপরেও তিনি রাখেন নাই জন্ম তার বাপ হুকুম করলে বিবি তালাক দেওয়া কারো কারো মতো হইয়া যায় আর আমরা বাবার হুকুমে বিবি তালাক দিই না হুকুমে বাবা তালাক দিই এটা হইল পাচাত্য কুশিক্ষার কুফল বাবা দুইজনের খ্যাদ করা হরস এখন দুইজন যদি কোন ব্যাপারে দুই মত পোষণ করে যেমন আপনি কোনো কাজ করতে চান আব্বা কয় একরকম মা কয় আরেক রকম তখন শরীয়তের নীতি হইল আববার কথা মানা মার কথা নয় কারণ কোন কাজের ভালো মন্দ বুঝার যোগ্যতা জন্মগত নারীর থেকে পুরুষের বেশি এই জন্য পরামর্শ বাবারটা ধরতে হবে মায়েরটা নয় নারী জন্মগত পুরুষ থেকে দুর্বল সবটা ধরে দুর্বল আর না আর মহান শরীয়ত দুর্বলের অধিকার বাড়াইয়া দিছে আগাইয়া দিছে সবলের অধিকার পিছিয়ে রাখছে কমাই দিছে এই দৃষ্টিতে জাগতিক যে কোনো ব্যাপারে পুরুষ থেকে নারীর অগ্রাধিকার আজ ইসলাম বিদ্বেষীর পাশ্চাত্য জানওয়ারেরা মুসলমানদেরকে বেইমান করার জন্য নারী অধিকারের স্লোগানের আশ্রয় নেয় বড় মুখরুচক স্লোগান নারীর মর্যাদা নারীর অধিকার এইসব স্লোগান দিয়া নারীদেরকে ঘরের বের করে সমাজটাকে জানাগারের সমাজ বানাতে চায় তার কারণ ইহুদিন আসারা তথা ইউরোপ আমেরিকা ব্রিটেন ফ্রান্স এসব দেশে নারীদের অবাধে সলাফিরা সুযোগ থাকার কারণে ওই দেশের মানুষের সত্য পাঁচত্তর জনের পিতৃ পরিচয় নাই তাদের সমাজ মাতৃশাসিত স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম ফিল করে সে ফরমের মধ্যেই ফিতার নামের গণ নাই নাম মাতার নাম কারণ সীটার নামের গদ থাকলে শতকরা ফসলকে যেন পূরণ করার ক্ষমতা নাই এই জন্য মাতার নাম রাখা হয় আমাকেও দেশে মাতৃশাসিত সমাজ গরু ছাগলের সমাজ কি বলেন গরু যে বাসুদ দেয় এর দায়ী দায়িত্ব গাভীর না দামড়ার গাভীর সাগির যে বাচ্চা দেয় তার দা দায়িত্ব সাগির না ফাঁড়ার কুকুর যে বাচ্চা দায়ের দায় তো কুকুরি না কুতুলজা কুকুরি কারণ এই গাবি এই শাগি এই কুকুরি এই মুরগি এরা সবাই জনায়ু স্বাধীনতা ভোগ করে তাদের স্লোগান বাসাতে না করলেও কাঁচে দেখাই দেয় আমার দাও আমি দিব তাকে ইচ্ছা তাকে দেব এখান থেকে তসলিমাগি শিখছে আমাদের গরু সাগলের সমাজ যেমন মাতৃশাসিত ইউরোপ আমেরিকা তথাগত পাঁচ চাত্য সভ্য দেশের সমাজ মাতৃশাসিত পিতৃ পরিচয় নাই এখন তাদের মধ্যে যারা চিন্তাশীল যারা গবেষক তারা বুঝতেছে যে আমাদের দেশে এখন সতকরা শত্রু জনের পিতৃ পরিচয় নাই এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে শতকরে একশো জনের পিতৃ পরিচয় ডাকবে না আর মুসলমান সমাজে সৈলতের বরকথে আজও শতকরা একশো জনের পিতৃ পরিচয় ঠিক আছে যদিও দুই একটা দুর্ঘটনা হয় লাখে দুই একটা পার্সেন্টেজে আসে না আজও তাদের মধ্যে শতকরা একশো জনের পিতৃ পরিচয় ঠিক আছে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ বংশধর বুঝবে मुसलमान समाज मानुषिनाथ समाज कुलेश समाज बुझी तल दल मुसलमान जाताहत कर उद्देश्य मुसलमान समाजे पितृपी सतान संख्या बढ़ावार कूमतलब निया नारी अधिकार नारे मर्यादा श्रोगान दिया युवती गपर करते हैं যুবক যুবতী অবাধে চললে এই সমাজও আস্তে আস্তে রক্ষণশীল কতদিন থাকবে পিতৃ পরিচয় সন্তানের সংখ্যা বাড়বে তখন তাদের মতো হয়ে যাওয়া যাবে দ্বারা চালা এরা এখন থেকে ক্ষেত্র প্রস্তুত করার জন্য বদ্ধপরিকর এ গত এক বছরের ভিতরের ঘটনা আমার দেশের এক নারীবাদী আন্দোলনের নেত্রী প্রস্তাব রেখছে স্কুল কলেজে ভর্তি হইতে ফরমের মধ্যে নামের সঙ্গে শুধু ফিটার নাম আছে মাতার নামের গণ নাই এতে মায়ের অধিকার খর্ব হয়েছে সুতরাং ফিটার নামের সঙ্গে মাতার নামের গড় থাকতে হবে এটা প্রস্তাব পাশ করছে এবং তৎকালীন সরকারের মন্ত্রিসভা এটাকে ভাস করিয়ে ফেলেছে এখন স্কুল কলেজ সরকারি মাদ্রাসায় ফরম আসে গেছে যেখানে লেখা আছে নাম ফিটার নাম মাতার নাম তারপর ঠিকানা এই করতেছে এখন তো মায়ের অধিকার করিয়া ফিটার নামের সঙ্গে মাতার নামের ঘর রাখছে এরপরে যখন দেখবো যে পিতৃ পরিষদ সন্তানের সংখ্যা বাড়তেছে তখন দরকার মতো ফিটা নামার ঘর তুলে দিব এখন তোর প্রস্তাব দেওয়া সাহস পাচ্ছে না ও অধিকারের নাম দিয়ে মাতার নামের ঘরটা শুধু বসাইতে আসে এটা অত্যন্ত কুচক্রান্তের অসলি সংকেত বলছিলাম নারী অধিকার নারী মর্যাদার নামে পাশ্চাত্যের জানোয়াররা মুসলমানদেরকে জানোয়ার বানাবার কুচচক্রান্তি লিপ্ত আর মুসলমানদের মধ্যে কিছু নামদারী মুসলমান যারা আব্দুল্লাহ উবয় অনুসারী তারা তাদের এই কুচচাক্রান্তি ইন্দম ঝুঁকবার চেষ্টায় পুলা বিদ্বেষী মনোভাব দিয়া সমাজে কর্মতর এখন নারী জন্মগত ভাবে দুর্বল বা ইসলামী শরিয়র নারীর অধিকার পড়াইয়ে দিয়েছে দায়িত্ব কমাইয়া দিছে যেহেতু দুর্বলের অধিকার বেশি সবলের দায়িত্ব বেশি আল্লাহ সবানা তাহলে জন্মগতভাবে পুরুষকে সবল বানাইছেন নারী জাতকে দুর্বল বানাইছেন তাই নারীর অধিকার পড়াইয়ে দিছেন দায়িত্ব কমাইয়া দিচ্ছে আর পুরুষের অধিকার কমাই দিচ্ছে দায়িত্ব কমাইয়া দিছে আচ্ছা অফিসে চাকরি করা এটা কি দায়িত্ব না অধিকার চাকরি করা দায়িত্ব কামাই করার চেষ্টা করা দায়িত্ব নারীবাদীরা সমান অধিকার সাকি কি চায় চাকরি তো চাকরি করার তো দায়িত্ব অধিকার না স্লোগান্ধ অধিকারের নীতিশায় চাকরি দায়িত্বকারেক অধিকার কার তাও তো বুঝে ইসলাম পুরুষের দায়িত্ববাহ দিয়ে সবল হিসাবে নারী দুর্বল হিসেবে তার অধিকার বাড়াই এই জন্য আমাদের এই জীবনের মোটামুটি তিনটা স্তর তিনটা কাল শিশুকাল জোয়ান কাল বৃদ্ধকাল এ তিন কালে ইসলামের তরিকা মতো নারী জাতির অধিকার তিলকালে বেশি পুরুষের দায়িত্ব বেশি অধিকার কম ষোল কালকে বলা হয় ছেলেকে বলা হয় ছেলে নারীকে বলা হয় মেয়ে ছেলে মেয়ে উভয়ের অধিকার মা বাবার উপর আদর যাত করা তাদের যাবতীয় ব্যয়বার বহন করা এটা তাদের অধিকার কিন্তু সরয়দ ছেলের থেকে মেয়ের অধিকার কিভাবে রসুলে করিম সালাম মেয়েদেরকে আদয করার জন্য উৎসাহ প্রসঙ্গে বলেন যে ব্যক্তির তিনটে মেয়ে হবে এই তিনটে মেয়েকে আল্লাহ লালন ফলন করিয়া প্রয়োজনীয় দিনী শিক্ষা দিয়া পাত্রে পাত্রস্থ করবে তার জন্য ব্যস্ত ওয়াজিব হয়ে যাবে সাহাবে জিজ্ঞাসা করলেন যে হুজুর কারো যদি দুইটা মেয়ে হয় হুজুর প্রমাণ দুই মেয়েবলার জন্য ব্যস্ত ওয়াজিব ছেলেকেও লালন পালন করতে হবে সুশিক্ষা দিতে হবে মা বাবার দায়িত্ব কিন্তু দুই তিন ছেলে নয় দুই তিন হাজার ছেলে লালন পালন করলে ব্যস্ত ওয়াজিব হবে এমন গাড়ির সার্টিফিকেট আল্লাহ রসুল দেন নাই মেয়ের ব্যাপারে দিয়েছেন এও বলেছেন ওই মহিলা সব ভাগ্যবতী যার প্রথমে মেয়ে হবে আর আরও শিক্ষার হবে আমাদের দিনোদামাক এত নষ্ট হইয়া গেছে এখন মেয়ে ওইসে শুনলে মুখ মলিন হইয়া যায় আর ছেলে ওইসে শুনলে খুশি আর আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা বেশি ভাগ্যবতী যার প্রথমে মেয়ে হবে এখান থেকে ফুকা হাইকার বলেন মা বাপ থেকে আদর যত্ন পাওয়ার অধিকার ছেলের থেকে মেয়ের বেশি ছোট তাদেরকেই বেশি আদর যত্ন করতে হবে ছেলের তুলনায় আর জন্মগত আল্লাপকশিষ্ট দিচ্ছেন এরা মা বাপ থেকে আদর যত্ন আদায় করতে জানেও এরপর আসেন জোয়ানকাল তফসিল করার সুযোগ নেই যেহেতু আমার সমত অবদ্ধ। জোয়ানকালে পুরুষের পরিচয় হয় স্বামী নারীর পরিচয় স্ত্রী স্বামী স্ত্রীর পরিচিতি কখন পায় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেন এটা একটা জৈবিক ব্যাপার আশা করি জুয়ান বুড়া সবাই জানেন যে জৈবিক ব্যাপারে ইসলাম এটাকে নিয়ন্ত্রণ করে বন্ধ করে না মানুষের দৈহিক আকর্ষণ জৈবিক চাহিদা জাগতিক চাহিদা নকসানি টাকা এগুলাকে ইসলাম কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে বন্ধ করে না যেমন কর্ণগুলিতে এ বান কাপ্তাইকে একেবারে বন্ধ করে দেয় নাই নিয়ন্ত্রণ করছে বান যতটুক পানি ছাড়ার অনুমতি দেয় ততটুক ছাড়বে বাকিটা ধরে রাখবে এটা হল নিয়ন্ত্রণ পুরা বন্ধ করলে এই কর্ণগুলির ধাক্কায় কাপটা জুড়ে তারিট আমি শহর পর্যন্ত বোধ হয় নিয়ে গেছে মুখে করি ঠিক কর্ণগুলির পানির নিয়ন্ত্রণ করার কারণে বিদ্যুৎ পয়দা হয়েছে আমাদের জৈবিক চাহিদা এটা শরীর নিয়ন্ত্রণ করে এ নিয়ন্ত্রণের ফলে এখানেও বিদ্যুৎ পয়দা হয় মনে চায় সিনেমা চাইতে শরীরের দিল বাধা মনে চায় বেদানা মেয়ে দেখতে শরীর দিল বাধা মনেসায় গান শুনতে শরীয়ত দিল বাধা বাধা মনেসায় উরুষে যাইতে শরীয়ত দিল বাধা কর্ণভুলির বাধা মারার কারণে বিদ্যুৎ পয়দা হয়েছে মুসলমান শরীয়তের বাধা মানিয়ে চললে তার কলমের মধ্যে ওই বিদ্যুৎ পয়দা হবে যে বিদ্যুৎ হেদায়তের আলো দান করবে দুনিয়াবাসীকে এক সেকেন্ডে টেলিফোনে কিছু গানের কথা সৌদি আরব পৌঁছে বিদ্যুতের অবদান শরীয়তের বানমানি চললে মুসলমানের মধ্যে ওই বিদ্যুৎ আসবে যে বিদ্যুতের এক সেকেন্ডের দুনিয়ার থেকে তার কথা আস আজিমে পৌঁছবে চাহিদাকে একেবারে বন্ধ করে না একেবারে বন্ধ করার নাম বন্দামি এই জন্য হিন্দুদের বৈরাজী খ্রিস্টানের শিরুকুমারী ফাদরি বন্ধ ইসলামের পাইডম্বর ইসলামের নীতি এটাকে যদি জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ মুক্ত করে দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে আর সুরে ব্যাসকম থাকে না মানুষের মনুষ্যত্ব ঠিক রাখার জন্য শরীরত নিয়ন্ত্রণ দিয়েছে দিয়ে করো দেনমোহন আদায় করো নির্দিষ্ট তরিকায় জৈবিক ক্ষুধা ফুরন করো এভাবে করতে পারলে পরিবার জৈবিক ক্ষুদাফুরন আমল নামা উঠবে আবাদত এখানে স্ত্রীর দেনমোহরের টাকা দেওয়া স্বামীর উপরে খরচ এখন প্রশ্ন আসে যে জৈবিক চাহিদার কারণে বিয়ে হলো এই চাহিদা উভয়ের মধ্যে বিদ্যমান নারীর মধ্যেও আছে পুরুষের মধ্যেও আছে সুতরাং যুক্তি এ কয় দেড় টাকাটা উভয় বাদ করে দিব শরিয়ত বলে না এখানে যুক্তির কোনো কাজ নাই যদিও চাহিদা তারও আছে কিন্তু দেড় মোহর টাকা তার সর্বানা অধিকার তাকে দিতে হবে নিতে পারো না শুধু দেড়মোহন না তার থাকা খাওয়া কাপড় সুপর গয়না পত্র যাবতীয় সব দায় দায়িত্ব কার কাঁধে স্বামীর কাঁধে স্বামী এগুলা দিতে হবে এগুলা তার অধিকার সরুয়া পাওয়ার তার থেকে কিছু নেওয়া যাবে না যেসব স্বামী কাপুরুষ স্বামী হওয়ার অযোগ্য পুরুষ নামের কলঙ্ক তারাই আজ এনজিওদের কথা ধরে বিকল্প চিন্তা করতেছে বিকল্প চিন্তা কি হচ্ছে থানবির দেখছিলাম এক ডুলি বাই বাই দোল বাজায় বিচ্ছা করছ একদিন এক জমিদারে তার একটা হাতি পুরস্কার দিছে এখন হাতি বাড়িটাই না বিভাগে বসে খাওয়াই সারাদিন বিক্ষা করি এক কেজি সাইফায় সন্ধ্যা ভাগ করি অর্ধেক অর্ধেক ফানি দিয়ে রাখে সকালবেলা ফাঁক থাকায় বাইরে কি খাওয়ায় বসে বাজারে গেছে চিন্তা করিয়া বিড়াটা এক ঢোল কিনছে ডোল হাতির গলা বান্জার করে হাতি শোন আমি লোকটাও ছোট আমার ফ্যাটও ছোট আমি খাইও কম আমার ঢোল ছোট তোর জন্য ফ্যাট বড় দেখা যায় খাবি বেশি তোর ডোলও বড় দেখি লিসি আমি ছোট দোল বাজায় ছোট ফ্যাটের সংস্থান করি তুই বড় ডোল বাজায় তোর বড় ফ্যাটের সংস্থান করবি চল দেখছিনি ডুলির তামসা আল্লাহাকে হাতিকে ডোল বাজার গলায় বানিয়েছিল এই গুলি হাতির খোরাক দিতে বয় পাইছি এই চিহ্ন তার গলায় ঢোল বাঁধে যেসব বেকুব স্বামী দিদির খরচ দিতে বয় পায় তারাই আজ নারী জাতির গলায় চাকরির ঢোল বাঁধে আমি চাকরি করি আমি খাবো তুমি চাকরি করি তুমি খাও আল্লাবাগ নারী জাতকে অফিসে আদালতে খেতে খামারে চাকরি করে যেন তৈরি করেন নাই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদেরকে চাকরি জন্য তৈরি করেন নাই বলতে পারলে চাকরি না করলে তাদের অর্থনৈতিক মুক্তি আসবে কিভাবে অর্থনৈতিক বিচার করতে গেলে নারীর জন্য স্তাপের দৃষ্টিতে খরচের কোনো খাত নাই শুধু আয়ের খাত দিহের দেন মোহরের টাকার একা মালিক বাপ মরে গেলে সম্পত্তি কিছু পাবে স্বামী মারা গেলে পাবে ছেলে মারা গেলে পাবে জীবের উৎস থেকে আমদানি আসে খরচের খাত শূন্য অন্যের খরচ দূরে থাকুক নিজের খরচও নাই ছোট কালের খাওয়াবে জোয়ান কালের স্বামী এ খাওয়াবে বুড়া কালের খাওয়াবে খরচ আসেনি খরচ নাই আই শুধু জমবে দরকার ওই ব্যবসা করি বাড়াবে খরচ বলতে কিছু নাই আমি চ্যালেঞ্জ করি বলতে পারি এন নারী অর্থনৈতিক মুক্তির জন্য চাকরি করতে হয় না ইসলাম নারীর অর্থনীতি মুক্তির জন্য যে রাস্তা দিয়েছে দুনিয়ার কোন মতবাদ দিতে পারে নাই হয়তো অন্যায় করছি জমা রাখে তার ক্যাশ বয়াবার সুযোগ দিয়া দিছে এই স্বামী কশ কালো কোন বিপদে পড়ি সুদি খরচ করতে হবে না তার ছেলে মেয়ের জন্য কোন সুদি খরচ করতে হবে না স্ত্রীর কাছে যদি কয়েক টাকা জমা থাকে আমি বিভূতে বললে কই না কি আমরা দামনি বিভূ কাজে ইসলামী অর্থনীতি মতে মানুষ শুধুর দিকে দায়িত্ব হয় না অন্যায় দিকে দায়িত্ব হয় না শুরুর দিকে দায়িত্ব হয় না প্রত্যেকটা পরিবার সম্পূর্ণ বনে যায় অর্থনীতি মুক্তি জন্য নারীকে চাকরি করতে ইসলামের জন্য অনুমতি দেয়নি কারণ চাকরি করা তার নারীত্বের জন্য বোঝা তার জন্য জলম আল্লাহ তাকে জন্মগত যে দায়িত্ব দিছে সে দায়িত্ব সে আদায় করতেছে যেসব পুরুষ তাদেরকে চাকরি দিতে চায় আমি বলবো তুমি তাদের সেই দায়িত্ব কিছু আদায় করো এক বছর বিবি গর্ব নেয় কষ্ট করে আরেক বছর তুমি গর্বি বিবি দুধ খাওয়াই কোলে রাখি কষ্ট করে আরেক বছর তুমি দুধ খাওয়াই কোলে রাখি কষ্ট করো তাইবা কতগুলো স্বার্থ পর এখানে নারীর দায়িত্ব ছিল আদায় করবেই আর পুরুষের দায়িত্ব বাদ করে দেয় আর ওই ব্যক্তি দেখ আমাকে অধিকার এত না তো আক অধিকার দায়িত্ব কিছুই বুঝে না এই দুর্বন্ধুর অধিকার বেশি হিসাবে জোয়ান কালে আনা অধিকার তারা পাওয়ার বুড়াকালে নারীর পরিচয় মা পুরুষের পরিচয় বাবা মা বাপ উভয়ের অধিকার আমাদের উপর আগে বলে আসছি পার্সেন্টেজ দিতে গেলে তুলনা করতে গেলে মার অধিকার বারোয়ানা আব্বার অধিকার না হাদিস সাহাবি হুজুর সালের সঙ্গে প্রশ্ন করেন বে আই আমলে খুলনা হুজুর কি কাজ করলে আমি জান্নাত পাবো হুজুর পরমাণ আইলেই কাজ তুমি নামাজ পড়ো সুম্মা আইন তারপর কি কাজ করবো তারপর মায়ের খ্যাত করো সুম্মা আইন তারপর কি কাজ করবো ও তারপরও মায়ের করো সুম্মা তারপর ও তারপরও মায়ের করো তিনবার হুজুর এরপর এখন সুম্মা হাইজন তারপর তারপর করো মার কথা তিনবার কই আব্বার কথা একবার কইছেন তা মা তিনবার আগে আপনার কথাটা সাইন নম্বরে যাইয়া কথা খেয়াল করছেন আমি কই চতুর্থবার জিজ্ঞাসা না করলে আপনার কথা তো না এখান থেকে বলতে পারি মায়ের অধিকার বারোয়া না আব্বার অধিকার তাইরা না বলেন মহাদেশিনে কারাম বলেন্লা সাল্লাম মায়ের কথা পরপর তিনবার কেন বললেন এর কারণ আমরা দুনিয়াতে আসার ব্যাপারে আমরা বাবা হওয়ার ব্যাপারে মানুষ হওয়ার ব্যাপারে মা বাপ উভয় কষ্ট করে থাকেন কিন্তু মায়ের তিনটে স্পেশাল কষ্ট আছে এই কষ্টগুলো মা একা একা করেন আব্বা এই কষ্টে ভাগ হয় না মায়ের তিনটে কষ্ট একা একা এটা শেষ গেলে আব্বা মার যৌথ কষ্ট শুরু হয় মায়ের তিনটে কষ্ট কি কি মায়ের প্রথম কষ্ট গর্বধারণের কষ্ট আমার মতো সন্তান যেদিন মায়ের গর্বে আসলাম সেই দিন থেকে মা বা খাওয়া রুচি কমে গেছে गाँव जर्जर भाप घूम कम माथा घूरे कि बमी आसेसर्ग ग देखा है ना उपसर्ग हाबर है ना कि मारे मेरे हाप देखा दाते दादा दादी आशी प्रकाश कर नाना नानी खबर पहुँचाए नतून बबर को नातीिनाट कर आशा करा जाए दोआा करें ইত্যাদি আব্বাও খুশি মনে মনে আব্বা হবেন আর মার কারণে সবাই এত খুশি মার কি অবস্থা মা এক হিসাবে খুশি মা যে মা হবেন আর এক হিসাবে অত্যন্ত চিন্তিত অত্যন্ত ভীত চিন্তা ক্লিষ্ট গুবনে গুবনে আল্লাহ কান্দে ও গো মা ভূত হ্যাঁ কি আছে জানিনা ভবিষ্যতে কি হয় জানি না অজানাবাসীরা সাগরে ফাঁড়ি জমাইছি না জানি সাগরের ওই কুলের তরণী যাওয়ার আগে রাস্তায় আমার মৃত্যু হয় নাকি এই চিন্তায় মাকে সন্ত রাখে সব সময় মায়ের কষ্ট চিনটা একদিন নয় এক মাস মাস নয় কমপক্ষে নয় দশটি মাস যতই দিন যায় মায়ের শক্তি কমতে থাকে মায়ের দেহের রক্ত টানি টানি আমার ওজন বাড়তে থাকে বাচ্চার ওজন বাড়ে মার শক্তি কমে সাত আট বছরের সন্তান ব্রুণে নড়াচড়া করে কি মাঝে মধ্যে এই ব্রুণের সন্তান এত পাও লাঠি মারে ব্যথায় মায়ের কলিয়া টনকন করে উঠে মায়ের দিয়ে ডাকায় বসে যান সামনে বলতে পারেন না এই গর্ব কষ্টগুলো একা একা মা বরদাস্ত করেন আব্বাদ এই কষ্টে ভাগ পায় না এটা মায়ের প্রথম কষ্ট হামালা খু উান আলা এরপর মায়ের দ্বিতীয় কষ্ট প্রসবকালীন কষ্ট দুনিয়ার কোন পুরুষকে কোন যুক্তি দিয়া এই কষ্ট বোঝানো সম্ভব নয় চিকিৎসা বিজ্ঞানে আছে ভ্রুণের একটা সন্তান তার দৈহিক আয়তন কমপক্ষে তেরো ইঞ্চি লম্বা ন ইঞ্চি মোটা এতটুক না হইলে কোন সন্তান আমি আপনি সারা দুনিয়ার মানুষ মার যে রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন এই রাস্তার প্রশস্ত এক দেড় ইঞ্চির বেশি নেওয়া হয় দুনিয়ারা এ দুনিয়ার মানুষ সম্পত্তির তেরো ইঞ্চি লম্বা নয় ইঞ্চি মোটা মালক সন্তানকে তোর মায়ের রাস্তা দিয়া মায়া মোহাম্মতের গ্যাস দিয়া তোর মাকে করি কিভাবে তাকে দুনিয়াতে আইন দুনিয়ার মানুষ কল্পনা করতে না এ অবস্থায় অনেক লক্ষ কোটি মা দুনিয়া থেকে চেয়ে বিদায় গ্রহণ করে গ্রাম্য অনেক মা তেলফালি ছাড়া তাদের বাইকে আর কিছু জুটে না ডাক্তারের সেলাইন অনেকের বাইকে আসে না মা বেওশিয়া পড়ে যান আমার মতো সন্তান জমিনে ফোরে হুয়া হুঁয়া भाई बुद्धिमती हो पशु बसाओलफानी दंदन मत सतान दानना कने गुश फिर आसाड़ी कई देखा गया बसा माथा तेलफानी दिसे हमारा सन्तान कुल दिसे हुआा हुआा करी सन्तान कि कहते तुम्हारे बा मे चुप करी आना ताओ किन्नार आवाज जो मार कने ग मायर मुखे हसीि फुटी उठल मा बुझल आलहदुल्ला जीवित आ रे मतान जीवित आई सब तुम्हार मुखे हाँ সন্তানের কান্না আবার শুই না দশ মাসের গর্বধারণের কষ্ট প্রসবকালীন এত বড় ব্যথা এক সেকেন্ডে মা ভুলে যান মা সন্তান জীবিত এই সুবাদে মুখে হাসি আসছে নিজেদের এ কথা মা ভুলে গেছে এমন আদুরে মা আজ বউর কথা শুনি মা ভালো লাগে না এই প্রসবকালীন মায়ের কষ্ট দ্বিতীয় কষ্ট যার বাঘ আব্বা জানে পান না चल्लिश मद्रासा मार्केट हाट हजार ही चट्ट फोन शून्य पांच नय स